আবু ও সৈয়দ রাজি আলাহতু বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম গোত্র হল বানু নাজ্জার তারপর বানু আব্দুল আসাল তারপর বানু হারিস ইবনু খাজরাজ তারপর বানু সাইদা এবং আনসারদের সকল গোত্রের মধ্যেই কল্যাণ রয়েছে এ শুনে সাহাদ রাজি আলাহতু বললেন নবী সাল্লাহু আলাই সাল্লাম কি অন্যদেরকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তখন তাকে বলা হল তোমাদেরকে তো অনেক গোত্রের উপরই শ্রেষ্ঠত্ব দান করেছেন আব্দুল ওয়ারিস রহমতুল্লাহ আলহি আবু উসাইদ রজিয়াল আল্লাহ সূত্রে নাবি সাল্লা সাল্লাম হতে এরকমই বর্ণিত আছে আর সাদ ইবনু উবাদাহ রদিয়ত আলহ্ন বলেছেন